আলোচনা হচ্ছিল রসুল্লাহ সাল্ল আলিমের আখলাকে বিভিন্ন দিক নিয়ে আজকের পর্ব শুরু হচ্ছে খুবই বিখ্যাত একটি দিক নিয়ে রসুল সালামের দয়াময়তা আল্লাহ বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত রূপেই পাঠিয়েছি তিনি আরো বলেন নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রসুল আগমন করেছেন তোমাদের কষ্ট যার কাছে অসহনীয় যিনি তোমাদের কল্যাণের জন্য ব্যাকুল যিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়া পরবশ পরম মেহরবান সুরাতও বা আয়াত একশো আল্লাহ তালা আরো বলেন কেবল আল্লাহর রহমতের বদলতেই আপনি তাদের প্রতি কমল হৃদয় আর যদি আপনি রুর ও কঠোর হৃদয় হতেন তবে তারা আপনার নিকট হতে সরে পড়ত স্তুরা আলে ইমরান আয়াত একশো প্রথম আয়তের মর্ম হচ্ছে রসুল সাল্লাহু আলী আসসালাম প্রেরিত হয়েছেন মানুষের কল্যাণের জন্য এবং তার আগমন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশাল অনুগ্রহ দ্বিতীয় আয়াত রসুল সাল্লাহু আলিউসলামের দয়া ও মমতার বিবরণ দিচ্ছে বস্তুত আয়াতটি আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লু আলিউলামের দয়া ও মহানুভবতার পক্ষে এক সনৎস্বরূপ আর তৃতীয় আয়াতটি মূলত প্রথম আয়াতেরই মর্মকে দৃঢ় করেছে অর্থাৎ রসুল সাল্লু আলিহ আসলামের নম্রতা ও কোমলতা একমাত্র আল্লাহর অনুগ্রহেই মোট কথা রসুল সাল্লাহ আলিহাস্লামের আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি মুমিন বান্দাদের সাথে রহমতের আচরণ করতেন আর এই সকল বিষয়ের সাক্ষী হিসেবে আল্লাহতালাই যথেষ্ট দয়ার ক্ষেত্রে সাধারণ নীতিমালা দয়ামত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে কিছু হাদিস কেবল মানব জীবনের নির্দিষ্ট কিছু অংশের সাথে সম্পৃক্ত আর কোনো কোনো হাদিসে এমন কিছু মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে যেগুলো মানব বিস্তৃত অঙ্গের সাথে সম্পৃক্ত আমরা কয়েকটি উল্লেখ করছি প্রথমেই মানুষের প্রতি দয়া রসুল সাল্লু আলহাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করবেন না অর্থাৎ মানুষের প্রতি আল্লাহর সদয় হওয়া মানুষ মানুষের প্রতি সদয় হওয়ার উপর নির্ভরশীল এই হাদিসে মানুষ শব্দটি ব্যাপক যার মধ্যে ধর্ম বর্ণ জাতি সব আল্লাহর বান্দাই অন্তর্ভুক্ত কমলতা কোমল আচরণের প্রতি উদ্ভুত্ত করতে গিয়ে অনেক হাদিস বর্ণিত আছে রসদসাল্লাহ আলিউ আসালাম বলেন যে কোমলতার গুণ থেকে বঞ্চিত যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত আরেকটি হাদিস রসদাল্লাহ আলিহাম বলেন নম্রতা মানুষকে শোভিত করে আর কঠোরতা সৌন্দর্য হানি ঘটায় আয়স ইয়দাল আহ্ন থেকে বর্ণিত রসদসাল্লাহু আলিহ আলসালাম ইরশাদ করেছেন হে আয়েশা নিশ্চয়ই আল্লাহ তালা নরম ও কোমল আচরণকারী তিনি নরম ও কোমলতাকে পছন্দ করেন তিনি নম্রতার কারণে যা কিছু দান করেন কঠোরতা এবং অন্য কোনো কারণে তা দান করেন না সহজ করা এই সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে যা মানুষকে নিজের সাথে এবং অন্যের সাথে সহজ পন্থা অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করে এরকম কয়েকটি হাদিস উল্লেখ করা হল রসুল সাল্লি আসসালাম ইরাদ করেছেন নিশ্চয়ই এই দিন সহজ যে ব্যক্তি দিনের ব্যাপারে বাহাদুরি দেখাবে দিনই তাকে পরাভূত করবে সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো কাছাকাছি হও এবং সুসংবাদ গ্রহণ করো অন্যত্র তিনি ইনসাদ করেছেন সাহসিকতা অবলম্বন করো কঠোরতা নয় মানুষকে আপন করে নাও ভীতি প্রদর্শন করে দাঁড়িয়ে দিও না আয়সা আনহা বলেন নসর সাল্লি আসলামকে যে কোনো দুইটি বিষয়ের একটি গ্রহণ করার অবকাশ দেয়া হলে তিনি তুলনামূলক সহজটি গ্রহণ করতেন কিন্তু যদি গুনাহের কাজ হতো তবে নবীজ সাল্লাহ আলহামী হতেন সবচেয়ে বেশি বর্জনকারী দোষ গোপন রাখা রসল সাল্লাহ আলাই আলসালাম ইসাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে অন্য ব্যক্তির দোষ গোপন রাখবে কেমত দিবসে আল্লাহ আল্লাহতলাও তার দোষ গোপন রাখবেন কষ্ট দূর করা আবার হোর দিল আহ থেকে বর্ণিত রসুলসাল্লাহু আলহ আসালাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন বান্দার দুঃখ কষ্ট ও বিপদাপদ দূর করবে আল্লাহ তালাও কেমতের দিন তার দুঃখ কষ্ট ও বিপদাপদ দূর করে দেবেন আর যে ব্যক্তি অপর অভাবী ব্যক্তির অভাবের কষ্ট হালকা করবে আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তার সঙ্গে সহজতর আচরণ করবেন আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ লুকিয়ে রাখবে আল্লাহ আল্লাতলা দুনিয়া ও আখেরাতে তার দোষ লুকিয়ে রাখবেন জেনে রাখো আল্লাহতালা তার সেই বান্দা সাহায্য করেন যে তার অপর ভাইয়ের সাহায্য করে অনুগ্রহ করা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রই এর সাথে সম্পৃক্ত রসদু আলাই আসলাম বলেন আল্লাতালা প্রত্যেক কাজের জন্য সুন্দরতম পন্থা নির্ধারণ করে দিয়েছেন তাই কাউকে হত্যা করতে হলে সেক্ষেত্রেও সুন্দরতম পন্থা অবলম্বন করবে কোনো প্রাণীকে জবাই করতে হলে সুন্দরভাবে জবাই করবে জবাই করার পূর্বে ছুরিতে ধার দিয়ে নেবে যেন জবাই করার সময় পশুর কষ্ট কম হয় নবীজির দয়াময়তার কয়েকটি চিত্র আপনি যখনই রসুলসাল্লাহু আলিয়াস্লামে সিরাত অধ্যয়ন করবেন সিরাতে নববীর বাকে বাকে দয়া ও অনুগ্রহের বিষয়টি উপলব্ধি করতে পারবেন আমরা কয়েকটি বিষয় উল্লেখ করছি এক ছোটদের প্রতি দয়া শিশুদের কান্না শুনলে রসদসাল্লু আলিউসালাম নামাজ সংক্ষিপ্ত করতেন আনাসিবিন মালিকরা দিল আহ থেকে বর্ণিত রসুলসাল্লাহু আলি আসসালাম বলেন নামাজে দাঁড়ালে আমার ইচ্ছে হয় নামাজ দীর্ঘ করতে এরপর কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি তখন নামাজ সংক্ষেপ করে ফেলি কারণ আমি জানি সন্তানের কান্নায় মায়ের কী পরিমাণ কষ্ট হয় এক বেদুইন এসে একবার রসদ সাল্লু আলহিউ আসালামকে জিজ্ঞেস করলো আপনারা কি শিশুদের চুমু খান আমরা তো তাদের চুমু খাই না রসদ সোল্ল্লাহু আলিহাস্লাম বললেন যদি আল্লাহ আল্লাহতালা তোমার অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে নিয়ে থাকেন তাহলে আমি কি করতে পারি দুই প্রবীণদের প্রতি দয়া এর বহু দৃষ্টান্ত রয়েছে আবু মাসউদ আনসার রাদেল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রসুল সাল্লাহ আলিবাশ্লামের দরবারে উপস্থিত হয়ে অভিযোগ করল আল্লাহ রসুল আল্লাহর কসম আমি ফজর নামাজের জামাত থেকে দূরে থাকব। কারণ অমুক ব্যক্তি ফজরের নামাজ অনেক বিলম্বিত করে বর্ণনাকারী বলেন নসিহত করার সময় এত রাগান্বিত রসুলসাল্লাহু আলিবাস্লামকে আর কোনো দিন দেখিনি তিনি বললেন হে লোকসকল। সকল তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা মানুষকে দিন থেকে বিমুখ করে তোমাদের মধ্যে যে ইমামতি করবে সে যেন नाम संक्षेप कर कारण मुसलमि मध्य वृद्ध दुरबल और व्यस्त मानुषो थे तीन दुरबल प्रति दया रसल सल्लाहु आलिव इशात करें विधवा और मिस्किन दे तत्ववधानकारी आल्लास्ता जिहदकार मत अथवा एम व्यक्तर मत जे राति इबादत करे दिन रोजा राखे रसुल्लाहु आलहीसलम आओ इशात करें जाननाते ही एतिमेर दायित्व बहनकारी ए भाकब তিনি একথা বলার সময় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলের মাঝে সামান্য ফাঁক রেখে ইশারা করে দেখালেন চার নারীদের প্রতি দয়া রসুল সাল্লু আলী আসসালাম বিদয় হজের ভাষণে আলাদা করে নারীদের প্রতি সহভূতিশীল ও ইনসাফপূর্ণ আচরণের ওয়াসায়ত করে গেছেন আইস আলম আনহা বলেন একবার আমার ঘরে এক নারী দুটি মেয়ে সঙ্গে করে নিয়ে এল সে আমার কাছে কিছু সাহায্য চাইল ঘরে খেজুর ছাড়া দেয়ার মতো কিছুই ছিল না তাকে খেজুরই দিলাম নারীটি খেজুর দুই ভাগ করে তার দুই মেয়েকে দিল নিজে কিছুই খেলো না তারপর নারীটি চলে গেল কিছুক্ষণ পর রসুদাল্লু আলিউসলাম ঘরে তশরিফ আনলেন আমি ঘটনাটির তাকে জানালাম রসুদ সাল্লাহু আলি আলসালাম বললেন যে ব্যক্তি মেয়েদের দায়িত্ব নেবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে কেমতের দিন তারা তার জন্য জাহান্নামের পথে অন্তরায় হবে পাঁচ কৃতদাসের প্রতি দয়া জাহিলি যুগে দাসদাসীদের সাথে পশুর মতো আচরণ করা হতো ইসলাম এই অন্যায় ও জুলুম থেকে চিরমুক্তি করে তাদেরকে স্বাধীন মানুষের মতোই সম্মান ও মর্যাদা দিয়েছে রসদ সাল্লা আলাইসলাম তাদের অগ্রাধিকারের ব্যাপারে ঈর্ষাদ করেছেন তোমাদের দাস তোমাদেরই ভাই আল্লাহ আল্লাহতালা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে আছে সে যেন তাকে সেই আহার দান করে যা সে নিজে আহার করে নিজে যে কাপড় পরিধান করে তাকেও সে কাপড় পরিধান করায় সাধ্যের ভাইরে তাদের উপর কোনো ভার চাপিয়ে দেবে না যদি চাপিয়ে দাও তাহলে তাদের সহযোগিতা করো ইসলাম দাসদাসীদের প্রহার করার কাফফারা নির্ধারণ করেছে তাদেরকে মুক্ত করে দেয়াকে দাস দাসদাসীদের সাথে ইসলামের আচরণ বিধান এমন যে মনিপকে আমার দাস আমার দাসী বলে ডাকতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বরং আমার ছেলে ও আমার মেয়ে বলে ডাকতে আদেশ করেছে ৬ নম্বর পশুপাখের প্রতি দয়া ইসলাম শুধু মানুষের প্রতি দয়া নয় সকল প্রাণীর প্রতি দয়া করার নির্দেশ দেয় রসদাল্লা আলিয়ালাম বলেন জনৈক নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল এই অবস্থায় বিড়ালটি মারা যায় এই কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তিনি আরও বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পথিমধ্যে তার প্রচুর পিপাসা পায় একটি কূপ পেয়ে তাতে সে নেমে পড়ে এবং পানি পান করে বেরিয়ে আসে হঠাৎ দেখলো একটি কুকুর জীব বা বের করে শ্বাস নিচ্ছে তৃষ্ণায় ভেজামাটি চাটছে লোকটি মনে মনে বলল আমার যেমন হয়েছিল কুকুরটিও তেমন পিপাসায় কষ্ট পাচ্ছে তাই সে কুপে নেমে মোজা ভরে পানি তুলল এবং কুকুরের মুখের কাছে ধরল কুকুরটি পান করল আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন রসতালু আলি আসসালাম প্রাণীদের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার আদেশ দিয়েছেন একবার তিনি ক্ষুধায় পেট পিঠের সাথে মিলে গেছে এমন একটি উটের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই চতুষ্পদ বোবা প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। এদের উপর ন্যায়সঙ্গতভাবে আরোহণ কর এবং সঠিকভাবে খাবার দাও এমনিভাবে রসদু আলিউসলাম প্রাণীকে লক্ষ্যবস্তু বানিয়ে তীর ইত্যাদি পরীক্ষা করতে নিষেধ করেছেন আবদুল্লাবিনা আব্বাস রাজিল্লা আলহতকে বর্ণিত রসুল্লাহু আলিউসালাম ইরশাদ করেছেন যে বস্তুতে প্রাণ আছে তাকে লক্ষ্যবস্ত বানিও না সাঈদ ইবনে জুবাই রাহেমাহল্লা বলেন একদিন আমি ইবন অমর রাদিল্লাহ আনহুমার সাথে ছিলাম আমরা একদল তরুণের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তারা একটি মুরগি বেঁধে তার দিকে তীর ছড়ছে ইবনি অমর রাদিল্লাহ আনহুমাকে দেখে তারা সকলে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করতে লাগলো আবদুল্লাহ ইবনে অমর জিজ্ঞেস করলেন এটি কে করেছে যে এই ধরনের কাজ করে নাসর সাল্লাহু আলাইস্লাম তাকে অভিসম্পদ করেছেন যে অন্তরে দয়া ও অনুগ্রহ থাকবে তাতে কঠোরতা ও নিশ্চয়তা থাকবে না অন্যের প্রয়োজন ও ব্যথা অনুভব করে যে দয়ার উদ্রেক হয় কঠোরতা ও নিশ্চয়তার কারণে অন্তর তা থেকে শূন্য হয়ে যায় সবশেষ কথা হচ্ছে কেউ যদি আল্লাহর দয়া ও অনুগ্রহের আশা রাখে সে যেন দুনিয়াবাসীর প্রতি দয়া করে রসুল সাল্লু আলিউলাম ইশাদ করেছেন দয়াশীলদের উপরই আল্লাহর দয়া হয় দুনিয়াবাসীদের সাথে দয়ার আচরণ করো তাহলে আসমানের মালিকের দয়া লাভ করবে রসৎসাল্লু আলাইসালামের ক্ষমা ও সহনশীলতা ইমাম গাজালী রাহমাহুল্লা বলেন ক্রোধ সংবরণের তুলনায় সহনশীলতা উত্তম কারণ ক্রোধ সংবরণ হল এক ধরনের ধৈর্য ধরে থাকা বা কষ্ট করে সহ্য করা যার ক্রোধ প্রচলিত হয় তারই ক্রোধ সংবরণ করতে হয় এতে খুব চেষ্টা ও সাধনা করতে হয় কিন্তু এই প্রচেষ্টা যখন কিছুদিন অব্যাহত থাকবে তখন সে আর ক্রুদ্ধ হবে না হলেও তার সংবরণে কষ্ট হবে না আর এই স্তরকেই স্বভাবগত সহনশীলতা বলে এই ধরনের সহনশীলতা ব্যক্তির বিবেকের পূর্ণতা প্রমাণ করে রসদাল্লাহু আলাইসালাম একবার আসাজ আব্দুল কায়েসকে সম্বোধন করে বলেন তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে যা আল্লাহতালা খুব পছন্দ করেন তা হলো সহনশীলতা ও ধীর স্থিরতা আনাসমেন মালিক রদাহ বলেন আমি একদিন রসদ সাল্লাহু আলি আসলামের সঙ্গে পথ চলছিলাম তার গায়ে ছিল মোটা পাড়ের একখানা নাজরানি চাদর এমন সময় এক বেদুইন নবীজ সাল্লাহ আলিহামের এই চাদরটি ধরে জোরে টান দিল আনাসবিন মালিক রানহু বলেন আমি রসদ্সাল্লাহু আলিহামের কাঁধের দিকে তাকিয়ে দেখলাম জোরে টান দেবার কারণে কাঁধে চাদরের ছাপ পড়ে গেছে এরপর বেদুইন লোকটি বলল হে মোহাম্মদ আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমার কাছে আছে তা থেকে আমাকে কিছু দিতে নির্দেশ দাও রসদসাল্লাহু আলিউ আসসালাম তার দিকে ফিরে তাকালেন এবং সামান্য হাসলেন এরপর তাকে কিছু দেবার নির্দেশ দিলেন আইসাদ আনহা থেকে বর্ণিত তিনি একবার রসদাল্লাহু আলিহ আসসালামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবন এসেছে রসদাল্লু আলিউ আসালাম জবাব দিলেন আমি তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পেয়েছি তা তো পেয়েছি তবে সবচেয়ে কঠিন বিপদে সম্মুখীন হয়েছি আকাবার দিন যখন আমি নিজেকে পেশ করেছি ইবনে আবদে ইয়ালিল ইবনে আবদে কিলালের কাছে তাকে দিনের দাওয়াত দিয়েছিলাম সে আমার দাওয়াতে সারা দেয়নি তখন আমি এমনভাবে বিষণ্ন চেহারা করে ফিরে এলাম যে কার্নুস্সাহ আলিবে পৌঁছার পরও আমার মনের বিষণ্নতা দূর হয়নি কার্নুস্সাহ আলিবে পৌঁছে আমি উপরে মাথা তুললাম দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে আমি সেদিকে দৃষ্টি দিলাম দেখি জিবরিল আলহিসাম তিনি আমাকে দেখে বললেন আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং যার উত্তর দিয়েছে আল্লাহতালা সব কিছুই শুনেছেন দেখেছেন তিনি পাহাড়ের ব্যবস্থানে নিয়োজিত ফেরেস্তাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি তাকে সেই সম্প্রদায়ের ব্যাপারে যা চান আদেশ করতে পারেন এরপর পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা আমাকে সালাম করলেন তিনি আমাকে বললেন হে মোহাম্মদ তাদের ব্যাপারে আপনি কি চান আপনি যদি চান তাহলে আমি আকসাব নামক মক্কার দুই প্রান্তের দুই পাহাড়কে তাদের ওপর চাপিয়ে দেব রসুদ্সাল্লাহু আলিউসালাম প্রতি উত্তরে বললেন না বরং আমি প্রত্যাশা করি আল্লাহতালা তাদের বংশধর থেকে এমন বান্দাদের সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এই দিনটি ছিল রসুদসাল্লাল্লাহু আলহ আসাল্লামের জন্য উহুদের দিন থেকে অধিক কষ্টদায়ক দিন উহুদের দিন মুসলিম বাহিনী বর্ণনাতীত কষ্টের সম্মুখীন হয়েছে রসুদ সাল্লাহু আলহি আসাল্লামের চেহারা জখম হয়েছে চোয়ালের দাঁত ভেঙে গেছে শিরস্রাণ ভেঙে মাথায় ঢুকে গেছে শহীদ হয়েছেন সত্তর জন সাহাবি এর পরেও উহুদযুদ্ধের দিন অপেক্ষা তায়েফে গমন ছিল নবীজি সাল্লাহু আলিউসালামের জীবনে অধিক কষ্টদায়ক কারণ মক্কার কুরাইশদের থেকে পুরোপুরি নিরাশ হয়ে আল্লাহদ্দিন ইসলামের দাওয়াতের জন্য নবীজি সাল্লাহু আলি আসলাম তায়েফে গমন করেছিলেন কিন্তু তায়েফবাসীর প্রত্যাখ্যানের ধরন ও আচরণ ছিল কল্পনার চেয়েও বেশি নির্দয় তারা নবীজ সাল্লাহু আলিউসালামের দাওয়াত প্রত্যাখ্যান করলই তার নবতের দাবিকেও মিথ্যা প্রতিপন্ন করল তারপর নবীজ সাল্লাহু আলহামকে ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে লাগল নবীজ সাল্লাহ আলহামের পিছনে নির্বোধ যুবক ও অবধ শিশু কিশোরদের দিল তাদের পাথরের আঘাতে রক্তাক্ত জর্জরিত হয়ে নবীজ সাল্লাহু আলিউসালাম তায়েফ থেকে বের হলেন এই কঠিন পরিস্থিতি মক্কাবাসীর প্রত্যাখ্যান তায়েবাসীদের প্রত্যাখ্যান সব দিক থেকে নিরশপূর্ণ আচরণ আঘাত আঘাতে জর্জরিত দেহ বিধ্বস্ত মন এমন সময় ফেরেশ আগমন নবীজি সাল্লাহ আলিয়াস্লাম চাইলেই দুই প্রান্তের পাহাড়ের চাপে মক্কাবাসী ধ্বংস হয়ে যেত কিন্তু নবিজি তা করেননি তিনি শহরশীলতা, উদারতা ও ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করলেন দেহমনের আঘাতকে উপেক্ষা করলেন কামনা করলেন আজ যারা যাতনা ও বেদনা দিয়েছে আগামীতে এদের বংশধররাই এক আল্লাহর ইবাদত করবে এর নামই হচ্ছে ক্ষমা ইসলাম গ্রহণের পূর্বে জায়দ ইনে সানা এসে রসুদসাল্লু আলিহাস্লামের কাছে পাওনা অর্থের দাগাদা করল সে রসুদাল্লাহু আলি আসসালামের কাঁধের কাপড় টেনে ধরল পরিধ বস্ত্র মুষ্টিবদ্ধ করে টানতে লাগল এবং রুঢ় ব্যবহার করল এরপর বলল তোমরা আব্দুল মুতালিবের গোষ্ঠীর লোক এই সম্প্রদায় তো ঋণ পরিষদে বড় গরিমসি করে অমর আদেল আনহু তাকে ধমক দিলেন কঠোরভাবে কিছু বললেন কিন্তু রসুল সাল্লাহু আলিউসালাম মুচকে হেসে বললেন অমর আমি ও সে আমরা উভয়েই তোমার কাছে ভিন্ন আচরণের হকদা ছিলাম তোমার কর্তব্য ছিল আমাকে সঠিকভাবে ঋণ পরিশোধ করতে বলা আর তাকে সুন্দরভাবে তাগাদা দিতে বলা এরপর নবীজ সাল্লু আলিয়াসাল্লাম বললেন তার দেয়া ঋণ পরিশোধের নির্ধারিত তিন দিন আরও বাকি আছে নবীজিৎসাল্লু আলিহালাম তবুও অমর আনহোকে তার পাওনা পরিশোধ করে দিতে বললেন এবং তাকে ধমক দেবার কারণে আরও বিশ্বা এখনকার হিসেবে আটষট্টি কেজি খাদ্যদ্রব্য বাড়িয়ে দিতে বললেন রসদ সাল্লাহু আলী আসসালামের এই আচরণই সেই ইহুদির ইসলাম গ্রহণের কারণ হয় জাইড রেদলাহ আনহু যিনি ইহুদি ছিলেন পরবর্তী সময়ে বলেছেন আমি রসদ সাল্লাহু আলিউসালামের মধ্যে নবতের সকল আলামত ও নিদর্শনই প্রত্যক্ষ করেছিলাম বাকি ছিল কেবল দুটি গুণ প্রত্যক্ষ করা তার ধৈর্য মূর্খতাকে অতিক্রম করবে তার সঙ্গে যতই মূর্খতা আচরণ করা হবে तर सहनशीलता तृद्धि पाई घटनार्ध्यम गुण जाची एवं तार मध्य गुण दुटी, दुटी पूर्णरूपे पे निजेज़ प्रतिशोध ना ने क्षमा दुई भावे प्रथमत निजर को हकर ब्यापारे धरपाकड़ ना करा द्वित कार मंद आचरण प्रतिशोध ना ना एम को वर्णना खुजे पाया जाए रसद सोल्लासलम निजे ब्यापारे को दिन प्रतिशोध नहीं उल्लेख आ রসদাল্লাহ আলহ আসালাম নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি তবে কেউ যদি আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহলে আল্লাহর জন্য তার থেকে প্রতিশোধ গ্রহণ করতেন আল্লাহর জন্য রাগ করা নবীজিও রাগ করতেন এবং রাগের সময় তার চেহারা লাল হয়ে যেত কিন্তু রসদাল্লাহু আলহিহ আসালামের এই রাগ পার্থিব কোনো স্বার্থ হাতছাড়া হবার কারণে হতো না হতো না নিজের কোনো বিশেষ কারণেও রসদ্দাল্লিউ আসালাম রাগ করতেন একমাত্র আল্লাহর জন্য ওসামা এবেন জাইদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রসদ্দাল্লাহু আলী আসসালাম জোহাইনা গোত্রের হারাকা শাখার বিরুদ্ধে আমাদের যুদ্ধে প্রেরণ করলেন ওসামা রাদিয়াল্লাহ আনহু বলেন শত্রুদলের উপর আমরা সকলে আক্রমণ করলাম এবং তাদের পরাজিত করলাম দলের একজনকে আমি এবং আমার এক আনসারি ভাই হাতের নাগালে পেলাম আমরা যখন তার উপর চড়া হলাম তখনই সে লাহা ইহ বলে উঠল তার মুখে কালিমা শুনে আমার আনসারি ভাই তাকে ছেড়ে দিলেন কিন্তু আমি তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম আমরা ফিরে আসার পর নবীজি সাল্লাহু আলহ আসালাম ঘটনা জানতে পেরে আমাকে বললেন উসামা লোকটি লা ইলাহা বলার পরেও তুমি তাকে হত্যা করেছ আমি বললাম হে আল্লাহ রসুল সে তো প্রাণে বাঁচতে লা ইলাহা পাঠ করেছে রসুল সাল্লাহু আলহ আসসালাম সেই আবারও বললেন লা ইলাহা বলার পরেও তুমি তাকে হত্যা করেছ নবীজি সাল্লু আলাইসালাম এতবার এই কথা বললেন যে আমার মনে হলো হায় যদি আজকের পূর্বে ইসলাম গ্রহণ না করতাম আবদুল্লাবিন অমর আদ বলেন আমি একবার রসদ সাল্লাহু আলি আসলামের দরবারে উপস্থিত হলাম এ সময় নবীজি সাল্লাহু আলিউসালাম কোরআনের একটি আয়াত নিয়ে তর্কে লিপ্ত দুজন ব্যক্তির উচ্ছ্বস শুনে বের হয়ে এলেন নবীজিৎসাল্লাহু আলিউসালামের চেহারায় রাগ এবং অসন্তুষ্টির ছাপ ফুটে উঠেছিল তিনি বললেন তোমাদের পূর্ববর্তী লোকেরা এভাবেই আল্লাহর কিতাব নিয়ে মতবিরোধ করে ধ্বংস হয়েছে ধৈর্য ধারণ জীবনের সকল অঙ্গনে নবীজ সাল্লাহু আলহি আসালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন খাব্বাব ইবনুল আরাত রদুল্ল আনহু বলেন একবার রসুল সাল্লাহু আলহ আসসালাম কাবা শরীফের ছায় চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম করছিলেন আমরা অভিযোগে সুরে তার কাছে আবেদন করলাম হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না রসদ সাল্লু আলহি আসাল্লাম বললেন তোমাদের পূর্ববর্তী ইমানদারদের অবস্থা ছিল এমন যে তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো এবং সেই গর্তে তাদের পুতে রেখে কড়াত দিয়ে মস্তক দ্বিখণ্ডিত করা হতো এমন নির্যাতনও দিন থেকে তাদের বিচ্ছুত করতে পারত না লোহার চিরুনি দিয়ে আছড়ে শরীরের হার থেকে মাংস ও শিরা উপশিরা সব কিছু ছিন্ন করে দিত এমন কঠিন নির্যাতনের পরেও দিন থেকে তাদের বিমুখ করা সম্ভব হয়নি আল্লাহর কসম আল্লাহ এই দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন এবং সর্বত্র নিরাপদ ও শান্তিময় অবস্থা বিরাজ করবে সেদিন একজন উঠ আরোহী সেনা থেকে হাদারামাউদ পর্যন্ত ভ্রমণ করবে এবং এ সময় সে আল্লাহ ছাড়া কাউকেও ভয় করবে না অথবা তার মেষপালের ওপর নেক্রের হামলার আশঙ্কাও করবে না क्यु हाय तुम्हारा बड़ई ताहुड़ा कर प्रियजें मृत्युते नबीजी धैर्य फातेम आदल्हड़ा नबीजी सन्ताना सबाई जीवदशाय इंतेकाल कर बेचे थकते ही चले गे स्त्री खदिजा चाचा हमजार अदल्लाउ आन धर्धारण करतीदान आशा प्रत्याशा करबीजी सलम ती इिम मृत्यु दिनें चोक अश्रुषिक्त हैं অন্তর বেদনাহত হয় কিন্তু আমরা কেবল তাই বলবো যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত রসুল সাল্লাহু আলিয়াস্লাম অন্যদেরও এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রতি উৎসাহ দিতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিচ্ছেন আমার কোনো মুমিন বান্দার প্রিয়জন যদি মারা যায় আর সে তাতে ধৈর্য ধারণ করে এবং স্ববের প্রত্যাশা করে তাহলে তার প্রতিদান হবে জান্নাত ধৈর্য ধারণের আরও ক্ষেত্র রয়েছে খুদায় দারিদ্রতায় অসুস্থতায় এবং ভয় ভিতিতে ধৈর্য ধারণ করা সকল ক্ষেত্রেই নবীজি সবর করেছেন অর্থাৎ ধারণ করেছেন ন্যায় পরায়ণতা আল্লাহ বলেন অতএব আপনার রবের কসম ওরা মোমিন হবে না যতক্ষণ না ওরা নিজেদের জন্য সংঘটিত বিবাদের ক্ষেত্রে আপনাকেই বিচারক মানবে এরপর আপনার ফাসালা সম্বন্ধে নিজেদের মনে কোনো সংকীর্ণতা বোধ করবে না এবং তার সন্তুষ্টচিত্তে মেনে নিবে সুরা আননিসা আয়াত পঁয়ষট্টি ইবেন কাসির রাহেমাহ্লা বলেন আল্লাতালা সিও মহিমান্বিত সত্তার শপথ করে বলেছেন কোন ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ সে সকল বিষয়ে নবীজ সাল্লাহু আলি আসাল্লামকে বিচারক না বানাবে বোঝা গেল প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় রসদাল্লাহু আলি আসালামের সকল সিদ্ধান্তই আনুগত্য আবশ্যক এই আয়াত আমাদের বলে রসদু আলিউসাল্লামের বিচার ইনসাফপূর্ণ। জীবদ্দশায় তিনি যা ফায়সলা করেছেন তা মান্য করা এবং তার মৃত্যুর পরে যা সম্মত তা পালন করা আবশ্যক তার বিচারে আন্তরিকভাবে সন্তুষ্ট থাকা এবং মেনে নেয়া বিশ্বাস রাখা যে তার ফয়সালা সঠিক এছাড়া ইমান থাকবে না আবদুল্লাহ ইবনে জুবাই রাজ আনহু থেকে বর্ণিত রসুলসাল্লু আলাই আসসালামের দরবারে এক আনসারি ব্যক্তি আবদুল্লাহ ইবনে জুবাই রাজ আনহুর সঙ্গে নামক স্থানে খেজুর বাগানের সেচের পানি বন্টন নিয়ে ঝগড়া শুরু করে দিল আনসারি লোকটি বলল নালার পানি ছেড়ে দিন যাতে তা প্রবাহিত থাকে কিন্তু জুবাইর রাজেলা আনহু ছাড়তে অস্বীকার করল এভাবেই তারা রসদসল্লা আলহ আসসালামের সামনে বিতর্কে লিপ্ত হলে রসদ সাল্লাহু আলহিহসাল্লাম জুবাইর রাদহকে সম্বোধন করে বললেন জুবায়ের তোমার জমিন তুমি প্রথমে সিঞ্চন করে নাও এরপরে প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও ফয়সলা শুনে আনসারী লোকটি অসন্তুষ্ট হয়ে বলে উঠল আপনার ফুপাতো ভাই তো তাই এই ফয়সলা তার কথা শুনে রসদসাল্লু আলহি আসসালামের মুখ বিবর্ণ হয়ে গেল এবার রসদ্দাল্লু আলি আসালাম বললেন জুবায়ের। তোমার নিজের জমিতে তুমি শেষ দাও এরপর পানি আটকে রাখো যতক্ষণ তা বাথ পর্যন্ত পৌঁছে না যায় রসদ সাল্লাহু আলিউসলামের দ্বিতীয়বারের ফয়সলা ছিল ন্যায় ও ইনসাফের দাবি হিসেবে আনসারি ব্যক্তির কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন এমন না প্রতিক্রিয়াস্বরূপ সিদ্ধান্ত দানের মতো বিষয় থেকে রসুদাল্লাহু আলিউসালাম পবিত্র আল্লাহর কাছ থেকে ন্যায় পরায়তার সাক্ষ্য প্রমাণ করে তিনি এই ধরনের বিষয় থেকে পবিত্র ছিলেন বাস্তবতা হলো এই যে রসুদ্সাল্লাহু আলিয় আসলামের কাছে বিভিন্ন বিচার ও মোকদ্দমা আসত অনেক ক্ষেত্রেই রসুদ্সাল্লাহু আলি আসলাম বিচারিক ফয়সলা প্রদান না করে আপোষমূলক ফয়সলা করতেন এর একটি দৃষ্টান্ত হলো একবার কাব এমেন মালিক রাদেল আনহু মসজিদের ভেতরে ইবনে আবি হদরাত রাদেল আনহুর কাছে তার পাওনা ঋণের তাগাদা করলেন দুজনের মধ্যে এই নিয়ে বেশ উচ্চবাচ্য হল এমনকি রসদসাল আলিউসালাম নিজ কক্ষ থেকেই তাদের কথার আওয়াজ শুনে পর্দা সরিয়ে বেরিয়ে এলেন এবং ডাক দিয়ে বললেন হে কাব কাবরাদিল্লাহ আহু বললেন হে আল্লাহ রসুল আমি উপস্থিত রসদ সাল্লাহু আলিহালাম বললেন তোমার পাওনা ঋণ এই পরিমাণ মৌকফ করে দাও তিনি হাতে ইশারা করে বোঝালেন অর্ধেক পরিমাণ কাবরাদুল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল আমি তাই করলাম রসদ সাল্লাহু আলিহাসালাম তখন ইবনে আবি হাদরাতকে বললেন ওঠো বাকিটা পরিশোধ করে দাও রসদ সাল্লাহু আলি সালামের পক্ষ থেকে এই ফয়সলা বিচারমূলক ছিল না বরং দুজনের মধ্যে আপোষ এবং মীমাংসামূলক ছিল তাই তিনি কাব রাজিল্লাহ আনহুকে বললেন অর্ধেক ছেড়ে দিতে কাব রাজিল্লাহ আনহু তাই করলেন তখন দ্বিতীয় ব্যক্তিকে বাকি টাকা পরিশোধ করতে বললেন এমনই ছিল জুবাইর রাজিল আনহুর মীমাংসাও রসদসাল্লু আলাইসালাম প্রথমে উভয়ের জন্য কল্যাণের বিষয়টি চেয়েছিলেন সমঝোতার ফায়সলা করেছিলেন কিন্তু দ্বিতীয় ব্যক্তি তা মেনে নেয়নি তাতে সন্তুষ্ট হয়নি তখন রসল সাল্লাহ আলাইসালাম বাধ্য হয়ে বিচারিক ফায়সলা করেছেন জুবার রাজেলা আনহোর এই ঘটনা বা এই জাতীয় ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি বিভিন্ন বিচার ও মোকদ্দমার ক্ষেত্রে সম্ভব হলে ইসলামের ক্ষমা ও উদারতার সমাহন নীতিমেলার মাধ্যমে মীমাংসা করা যেতে পারে যদি তাতে লাভ না হয় তাহলে বিচারিক নীতিমেলার দিকে ফিরে যেতে হবে যা উভয়পক্ষ মানতে বাধ্য হবে যে সকল ক্ষেত্রে ইনসাফ করা আবশ্যক তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর নির্ধারিত দণ্ড প্রয়োগের ক্ষেত্রে এক্ষেত্রে বে ইনসাফির কোনো অবকাশ নেই যেমন নেই দয়া অনুকম্পা ও মায়া এবং ধনী গরিব ও বিশেষ সাধারণের পার্থক্যকরণের সুযোগ মক্কা বিজয়কালে রসদ সাল্লা আলাহ আসলামের উপস্থিতিতে একটি ঘটনা ঘটেছিল বানিমাকজুম গোত্রের এক নারী চুরি করল এতে কুরয়েশগণ চিন্তিত হয়ে পড়ল তারা এমন কোন পন্থা খুঁজতে লাগলো যাতে এই নারীকে শাস্তি থেকে নিষ্কৃতি দেওয়া যায় এবং তাদের গোত্রের লোকেরাও চুরির শাস্তির লাঞ্ছনা থেকে মুক্তি পায় তারা পরস্পর বলা করতে লাগল কে এর ব্যাপারে রসুদসাল্লু আলহামের কাছে সুপারিশ করতে পারবে তারা বলল এই ব্যাপারে রসুদসাল্লু আলহ আসসালামের প্রিয় ভাজন ব্যক্তি উসামা বিন জায়েদ ছাড়া কেউ সাহস করবে না তাদের অনুরোধে উসামা রাদিল্লাহ আনহো রসুদসাল্লা আলিহাস্লামের সঙ্গে কথা বলতে গেলেন যখনই প্রসঙ্গটি তিনি তুললেন রাগে রসদ সাল্লা আলহিউ আসসালামের মুখাবয়ব বিবর্ণ হয়ে গেল রসদ্দাল্লাহু আলু আসসালাম বললেন ওসামা আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো ওসামা বিন জাইদ রাজিল্লাহ আহু বললেন হে আল্লাহ রসুল আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এরপর রসুদসাল্লাহু আলহিউ আসসালাম দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন তিনি বললেন তোমাদের পূর্ববর্তীরা এভাবেই ধ্বংস হয়েছে তাদের ধনী ও সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে তারা ছেড়ে দিত শাস্তি প্রয়োগ করতো না আর গরিব ও দুর্বল ব্যক্তিরা চুরি করলে তার ওপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দেব নিজেই মাথা পেতে দেয়া রসদ সাল্লাহু আলিউসালাম নিজেই শাস্তি মেনে নিতেন এটি ন্যায়পরায়ণতার সর্বোচ্চ স্তর উসাই দেবেন হাজির আনসারি রাদুল্লাহ বলেন একবার নবীজিৎসাল্লু আলি আসালাম মানুষের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন সেখানে একটু হাস্যরস ছিল তিনি তাদের হাসালেন তিনি লাঠি দিয়ে একজনের কোমরে একটা খোঁচা দিলেন লোকটি রসদ সাল্লু আলিউলামকে বললেন আমাকে বদলা নিতে দিন রসদ সাল্লু আলি বললেন বদলা নাও তিনি বললেন আপনার শরীরে তো জামা আছে আমার শরীরে কোনো কাপড় নেই রসদ সাল্লাহু আলি আসালাম জামা উঠালেন তখন তিনি রসদ সাল্লাহু আলি জড়িয়ে ধরলেন এবং নবীজির কোমরে চুমু খেলেন বললেন আল্লাহ রসুল আমি এটাই চেয়েছি অন্য কিছু নয় বদরযুদ্ধের সময় রসদসাল্ল্লাহু আলিউসালাম সাহাবিদের কাতার বন্দী করছিলেন কাতার সোজা করতে গিয়ে নবীজ সাল্লাহু আলিউ আসলাম সাওয়াদ ইবনে গাজিয়া রাদিল্লাহ আনহুর পাশ দিয়ে গেলেন তিনি কাতার থেকে সামনে বেড়ে গিয়েছিলেন রসদসাল্লাহু আলিউসালাম তীরে মাথা দিয়ে তার পেটে খোঁচা দিয়ে বললেন সোজা হয়ে দাঁড়াও সাওয়াদ সাথ বলে উঠলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে ব্যাথা দিয়েছেন আল্লাহ তালাতেও আপনাকে সত্য ও ইনসাফ সহকারে প্রেরণ করেছেন সুতরাং আমাকে বদলা নিতে দিন রসদ সাল্লু আলিয়াম পেটের কাপড় উঠালেন বললেন বদলা নাও সাওয়াত রদিল্লাহ আনহু রসদাল্লাহু আলিয়াস্লামকে জড়িয়ে ধরলেন আর পেটে চমুক এলেন রসদ সাল্লাহু আলিয় আসলাম জিজ্ঞেস করলেন কেন এমন করলে সাওয়াত উত্তর সাওয়াত বললেন হে আল্লাহ রসুল যুদ্ধ শুরু হয়ে গেছে আমি চেয়েছি শেষ মুহুর্তে আপনার চামড়ার সাথে আমার চামড়ার একটু স্পর্শ করাই রসদু আলিউ আসসালাম তার জন্য কল্যাণের দোয়া করলেন সন্তানদের বেলায় ন্যায় পরাণতা নোয়ানি বেনবাসী রাদিলহু বলেন একবার আমার পিতা আমাকে কিছু জিনিস উপহার দিলেন আমার মাতা আমরা বিনতে রাওয়াহা বললেন রসদ সাল্লাহু আলি আসসালামকে এই বিষয়ে সাক্ষী রাখা না হলে আমি এতে সন্তুষ্ট নই আমার পিতা রসদালু আলিউসালের দরবারে উপস্থিত হলেন তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা বিনতে রওয়াহার গর্ভে ভূমিষ্ঠ আমার সন্তানকে একটি উপহার দিয়েছি কিন্তু সে বলেছে এ বিষয়ে আপনাকে সাক্ষী রাখতে রসুদসাল্লাহ আলি আসালাম তাকে প্রশ্ন করলেন তোমার অন্যান্য সন্তান কেউ কী এরূপ উপহার দিয়েছ সে বলল না রসুদসাল্লু আলিহাম বললেন আল্লাহ কি ভয় করো। সকল সন্তানের মধ্যে ন্যায়ের আচরণ করো বর্ণাকারী নোয়ান বিন বাসির রাদিল আহু বলেন রসুল সাল্লাহু আলিহামের মুখের এই বাণী শুনে আমার পিতা ফিরে এলেন এবং তার দেয়া উপহার ফিরে নিলেন এর মাধ্যমেই রসুদসাল্লু আলহামের আখলাখ বিষয়ক পর্বগুলো আজকে এখানেই শেষ হচ্ছে আরো অনেক বিষয় বাকি রয়ে গেছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তা উল্লেখ করতে পারছি না আগামী পর্ব শোনার আমন্ত্রণ দিয়ে আজকে বিদায় নিচ্ছি ওয়াসালি আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লাহ রেইনডো মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops media youtube channel www.youtube.com raindropsmediaorg2015